রাহিম পরম দয়াময় নিরতিশয় মেহরবান নামে হে ইমানদার লোকেরা আল্লাহ ও তাহার রাসুলের সামনে অগ্রসর হইয়া যাইও না আর আল্লাহ কে ভয় করো আল্লাহ সবকিছু শোনেন সব কিছু জানেন হে ইমানদার লোকেরা नबिर कण्ठस्वर अपेक्षा उच्च कर नबीर उठे कथा तुम परूह जान बर्बादा যেসব লোক আল্লাহর রাসুলের সহিত কথা বলার সময় নিজেদের আওয়াজ অনুচ্চ রাখে তাহারা আসলে সেই লোক যাহাদের হৃদয়সমূহকে আল্লাহ তালা তাকওয়ার জন্য যাচাই করিয়া লইয়াছেন তাহাদের জন্য ক্ষমা এবং বড় রহিয়াছে। শুভ ফল রহিয়াছে হে নবী যেসব লোক তোমাকে তোমার কক্ষ বাহির হইতে ডাকাডাকি করে তাহাদের মধ্যে অধিকাংশই নির্বোধু তোমার বাহির হইয়া আসা পর্যন্ত তাহারা যদি ধৈর্য ধারণ করিত তবে ইহা তাহাদের জন্যই ভালো ছিল আল্লাহ তো ক্ষমাশীল এবং করুণাময় ইয়ালু ইমি কুম দীন সচনু সচ বৈ অনু তুষু কৌম বিজয়ালথী সচুষ্ হল তুম নিন হে ইমান কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের নিকট কোনো খবর লইয়া আসে তবে উহার সত্যতা যাচাই করিয়া লও এমন যেন না হয় যে তোমরা অজ্ঞতাবশত কোন জনগোষ্ঠীর ক্ষতিসাধন করিয়া বসিবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হইবে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 खूब भलो करियापारे तुम्हारे कथा मानिया लईते शुरू कर कठिन असुविधार मध्य फाँसिया जाम दिख के इमान प्रति माय ममता दियां उहानपुत करा दियां আর কুফুরি ফাসিকি ও নাফরমানের প্রতি তোমাদিগকে ঘৃণাপোষণকারী বানাইয়াছেন এই ধরনের লোকেরাই আল্লাহর অনুগ্রহ ও দয়া করণার ফলে সঠিক পথের অনুগামী আর আল্লাহ সর্বজ্ঞ ও মহাবিজ্ঞানী وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ قْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِيْ حَتَّى تَفِيئَ إِلَى أَمْرِ اللَّهِ আর যদি হইতে দুইটি দল পরস্পরে লড়াইয়ে লিপ্ত হইয়া পড়ে তাহা হইলে তাহাদের মধ্যে সন্ধি করিয়া দাও ইহার পরও যদি তাহাদের মধ্য হইতে একটি দল অপর দলের প্রতি বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণ করে घन दलटर लड़ाई करह सुचार सहकार कर इन्साफ करो आल्ला तो इन्साफकारी लोकदिग के पसंद करें মুমিন্দ্রা তো পরস্পরের ভাই অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথ পুনর্গঠিত করিয়া দাও আর আল্লাহকে ভয় করো খুবই আশা করা যায় যে তোমাদের প্রতি অনুগ্রহ করা হইবে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 وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِأْسَ لِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبَ فَأُولَائِكَ هُمُ الْظَّالِمُونَ هذه الإيمان دار لو كيرا نا کنو پوروش اپر پوروش در بگروب کري بے حيث تبار جے ستاها আর না কোনো মহিলা অন্যান্য মহিলাদের ঠাট্টা করিবে হইতে পারে যে সে তাহাদের অপেক্ষা উত্তম হইবে তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনের প্রতি করিবে না এবং না একজন অপর দিগকে খারাপ উপনামে স্মরণ করিবে ইমান গ্রহণের পর ফাঁসিকি কাজে খ্যাতি অত্যন্ত খারাপ কথা যেসব লোক এইরূপ আচার আচরণ হইতে বিরত না থাকিবে তাহারাই জালিম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 হে ইমানদার লোকেরা খুব বেশি খারাপ ধারণা পোষণ হইতে বিরত থাকো কেননা কোনো কোনো ধারণা ও অনুমান গুনাহের অন্তর্ভুক্ত তোমরা দোষ খুঁজি করিও না আর তোমাদের কেহ যেন কাহারও গিবোধ না করে তোমাদের মধ্যে এমন কেহ আছে কি যে তাহার মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করিবে তোমরা নিজেরাই তো ইহাতে ঘৃণাপোষণ করিয়া থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ খুব বেশি তো কবুলকারী এবং দয়াবান কবীর হে মানুষ আমরাই তোমাদিগকে একজন পুরুষ ও একজন নারী হইতে সৃষ্টি করিয়াছি ইহার পর তোমাদিগকে বিভিন্ন জাতি ও ভ্রাতৃ বিভক্ত করিয়া দিয়াছি যেন তোমরা পরস্পরকে চিনিতে পারো বস্তুত আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানীয় সে যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকুয়া সম্পন্ন নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত রহিম এই মরুচারি লোকেরা বলে আমরা ইমান আনিয়াছি ইহা বলিয়া দাও তোমরা ইমান আনু নাই বরং বলো যে আমরা অনুগত হইয়াছি ইমান এখনো তোমাদের অন্তরে প্রবৃষ্ট হয় নাই তোমরা যদি আল্লাহ এবং তাহার রাসুলের আনুগত্যের পথ অনুসরণ করিয়া চলো তাহা হইলে তিনি তোমাদের আমলসমূহের প্রতিফল দিতে কোন রূপ করিবেন না নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাকারী ও দয়াবান প্রকৃতপক্ষে মুমিল তো তাহারাই যাহারা আল্লাহ ও তাহার রসুলের প্রতি ইমানি আছে अतपर ताहारा सन्देह पड़े नई निजे जानमाल और सम्पद समूह लइया आल्ला पथे जिहद करिया सत्यवदी और सत्यनिष्ठ लोक नबी यमान दाबीदार लोकदिगो के बोल तुमरा कि दिन पालन संबंध अथच आल्ला आकाश मंडल सम्पर्तुन असलमुनुलाइल अन हुम लिल्ली এই লোকেরা তোমার প্রতি অনুগ্রহ প্রকাশ করে যে তারা ইসলাম কবুল করিয়া লইয়াছে বলিয়া দাও তোমাদের ইসলাম কবুলের অনুগ্রহ আমার উপর রাখিও না যে তিনি তোমাদিগকে ইমানের পথ দেখাইতেছেন যদি তোমরা তোমাদের ইমানের দাবিতে বাস্তবিকই সত্যবাদী ও নিষ্ঠাবান হইয়া থাকো আল্লাহ পৃথিবী ও আকাশমন্ডলের প্রতিটি গোপন বিষয়ের খবর রাখেন আর তোমরা যাহা কিছু করো তাহা সবই তাহার গোচরে অবস্থিত